সালাম কুম আসসালাম রহমতুল্লাহ আবার আপনার প্রশ্ন হচ্ছে যে ইস্তে খারা নামাজ কি এবং এটা কখন পড়া যেতে পারে ইশতে খারা নামাজ হচ্ছে কোনো কিছু আপনি করতে যাচ্ছেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন যেমন মানুষ গুরুত্বপূর্ণ কাজ হিসেবে হয়তো বিবাহ করতে যাচ্ছে বা জায়গা জমি কিনতে যাচ্ছে বা ঘরবাড়ি তৈরি করবে বা কোনো ব্যবসা শুরু করবে কোনটা করবে কোনটা করবে না দ্বিধাগ্রস্ত আছে তখন সেটা করার জন্য আল্লাহ সুবান তালার সহযোগিতা কামনা করবে যে এটা আমার জন্য ভালো হবে না মন্দ হবে এটাকে নিয়ত করে সে দুই টাকা নামাজ পড়বে এবং ইস্তেখারার যে দোয়া আছে সেই দোয়াটি পাঠ করবে তা সাগুলো বৈঠকেরা একদম শেষে বসে এবং শেষে হাজাল হাজ বলে দুটি শব্দ আছে সেই দুই জায়গায় ওই হাজাল আল আমর জায়গায় নিজের এটাকে সে মুখে মুখে বলবে বা মনে মনে স্মরণ করবে যে আল্লাহ এই বিষয়ে আমি জানতে যাচ্ছি তো কয়েকদিন এটা পড়বে পড়ার পরে সে ইনশাল্লাহ যদি তার জন্য সেটা ভালো হয় তাহলে সেদিকে সে ধাবিত হবে আর যদি তার জন্য সেটা খারাপ হয় মন্দ হয় তাহলে তা থেকে তার মন সরে যাবে বা সে বুঝতে পারবে এটা আমার জন্য করা ঠিক হবে না আর ইসতে খারা নামাজ পড়ার কোনো সময় নাই যে কোনো সময় পড়তে পারেন